আমর ইবনু হারিস রদি তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইসাল্লাম তার সাদা খচ্চর কিছু যুদ্ধ সামগ্রী ও সামান্য ভূমি ছাড়া আর কিছুই রেখে যাননি এগুলো তিনি সৎকার স্বরূপ ছেড়ে যান